أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونأعوذ بالله من شروع أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضي الله ومن يدلل فلا حادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك الله وأشهد أن محمد نبده والرسول فرورت كهنهات كنو نوبك نيبرني تو قرآن دير جوتم كهنه القاليم এবং সরাসরি মুসা আলাহিসাল্লামের নাম আলাহু মহাম্ম উল্লেখ করেছেন সর্বমোট একশত বার এমনকি ফেরাউনের নাম আল্লাহ মোহাম্মতোল্লাহ কুরআ উল্লেখ করেছেন সত্তর বারেরও বেশি চুয়াত্তর বার প্রায় সাড়ে পাঁচশো আয়াত সুহান করেছেন মুসা ফেরাউন এবং বনি ইসরায়েলের কাহিনী বর্ণনা প্রসঙ্গে এ কারণে আমরা দেখতে পাই একজন আলেম তিনি মন্তব্য করেছেন কুরআন যেন অলমোস্ট মুসা আলা কাহিনী হয়ে যাচ্ছিল কুরআনে মোসা আলাকে এত বেশিবার উল্লেখ করা হয়েছে যে একজন আলেম তিনি মন্তব্য করে বলেছেন কুরআন যেন অলমোস্ট মুসা আলা সাল্লামের কাহিনী হয়ে যাচ্ছিল একশো ছত্রিশ বার আলসমত্লাহ মুসা নামকে সরাসরি উল্লেখ করেছেন মুসা আলাহিস্লাম হচ্ছেন সেই ব্যক্তি যার নাম আল্লাহ সুমত্লা কুরআনে সর্বাধিকবার উল্লেখ করেছেন এবং ফেরাউন হচ্ছে সেই ব্যক্তি যার নাম দ্বিতীয় সর্বাধিকবার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এমন কোন নবী নেই যার কথা কোরআনে মুসা আল্লাহ ইসলামের থেকে বেশি আলোচনা করা হয়েছে এমন কোন কাহিনী নেই যেটা দৈর্ঘ্যের দিক থেকে বিস্তারের দিক থেকে এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করার দিক থেকে মুসা আলাহিস্লামের কাহিনী সমতুল্য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 তাহলে তো আমরা বলতে পারি যে ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি ছিলেন দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাহ সাল্লাম তিনিও উল উল আজমি রাসুল রাসুলদের মধ্যে যারা শ্রেষ্ঠ পাঁচজন তাদের একজন এবং ইবান কাসির রাহিম তিনি উল্লেখ করেছেন যে আলেমদের মধ্যে এই মত সুপ্রতিষ্ঠিত যে নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের পর ইব্রাহিম আলাহি সাল্লাম হচ্ছেন দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু ইব্রাহিম আলাহিসাল্সলামের কাহিনী কাহিনীর মতো এত বারবার উল্লেখ করা হয়নি ইব্রাহিম আলাহ সাল্লামের কাহিনী কাহিনীর মতো এত বিস্তারিতভাবে আল্লাহ মহম্লা বর্ণনাও করেননি কেন মুসা ফেরাউন এবং বনিসাইলের কাহিনী গ্যালস এতবার এত বিস্তারিতভাবে আমাদের সামনে পেশ করেছেন এটা এই কাহিনীর এবং কাহিনী জানার গুরুত্বকে আমাদের সামনে তুলে ধরে আসুন তার মধ্য থেকে কয়েকটি বিষয় আমরা জানার চেষ্টা করি যে কারণগুলো মুসা আলাহিস্লামের কাহিনীর গুরুত্বকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে উম্মতে মুহাম্মদি মুহাম্মদ সুল্লাহিস্লামের উম্মতের আগে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 মুসলিম উম্মা বা মুসলিম জাতি এই ধারাবাহিকতায় মুহম্মদ সাল্লাহামের উম্মতের ঠিক আগের উম্মত ছিল সেটা হচ্ছে বনি ইসরায়েল ইয়াকুব আলাহিস্লামের বংশে আসা নবীদের উম্মা তাদের জাতি সুতরাং আবির্ভাবের দিক থেকে মোহাম্মদ সাল্লাহ উম্মদের সব থেকে কাছের উম্মত সবচেয়ে কাছের মুসলিম জাতি হচ্ছে বনি ইসরায়েল এবং যেহেতু মোহাম্মদ সাল্লাহ মুহম্মদ সম্পর্কে বলা হয়ে থাকে আমরা হচ্ছি পূর্বের সমস্ত জাতিগুলোর সত্যায়নকারী তাদের কিতাবগুলোর উত্তরাধিকারী কাজেই আমাদেরকে জানতে হবে সব শেষ চূড়ান্ত মুসলিম জাতি হিসেবে আমরা পূর্ববর্তী কাদেরকে সত্যায়ন করছি তাদের ঘটনা কি তাদের ইতিহাস কি ইতিহাসের এই বিষয়টি আমাদেরকে নিয়ে যাচ্ছে দ্বিতীয় পয়েন্টের দিকে যেটা মোসালিস্লামের কাহিনীর গুরুত্বকে বহু মনে বাড়িয়ে দিয়েছে হচ্ছে বনি ইসরা ইতিহাস অভিজ্ঞতার দিক থেকে অনেক অনেক সমৃদ্ধ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 আল্লাহ চাচ্ছেন যেন পূর্বের মুসলিম জাতির দীর্ঘ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সর্বশেষ মুসলিম জাতি হিসেবে ব্যবহার করতে পারি আল্লাহ তিনি জানেন যে বর্তমান এই মুসলিম জাতি এরাও সেই পূর্বের জাতিগুলোর ভুলকে অনুসরণ করবে এমনকি রাসুল্লাহ সাল্লাহাম তিনিও এই বিষয়ে বলেছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বলেছেন তোমরা তো প্রত্যেক কদমে কদমে তোমাদের আগে যারা এসেছে তাদের পদক্ষেপ কোন স্মরণ করবে এমন কি তারা গুইশাপের গর্তেও প্রবেশ করে তোমরা সেখানে সুতরাং স্পষ্ট হয়ে গেল যে আমরা আমাদের পূর্বের জাতিগুলোর ভুল স্মরণ কিন্তু পূর্বের জাতিদের সাথে বর্তমান মুসলিম জাতির ভুলের পার্থক্য হচ্ছে আল্লাহ মোহামতাল্লাহ মুসলিম জাতির জন্য বিশেষ অনুগ্রহ সুরূপ কোরআনকে আমাদের সাথে রেখে দিয়েছেন এবং মুসলিমদের মধ্যে কিয়ামত পর্যন্ত অবশ্যই সুপ্রতিষ্ঠিত থাকবে কাজেই সেই ভুল যদি আমরা করে দেখা কুরআনের পূর্বের জাতির ঘটনাগুলোকে অভিজ্ঞতাগুলোকে গুলোকে ইতিহাসগুলোকে বিশ্লেষণ করা এবং এই উদ্দেশ্যে আলোচনা তালা বনি ইসরায়েল ঘটনাগুলোকে আমাদের সামনে এত বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন কাজেই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 সাল্লাহ আলাইসাল্লাম কিংবা লুতামের জাতি তাদের মধ্যে আমরা দেখতে ভাই মানুষদেরকে যদি আমরা দুই ভাগে ভাগ করি হক পন্থী বাতিলপন্থী তাদের মধ্যে যখন নবীরা হকের দাওয়াতকে পেশ করেছেন যারা বাতিলের উপরে গুপুরের উপরে অহংকারের উপরে অটল ছিল একসময় আল্লাহ সুহান তাদেরকে আজাবের মাধ্যমে সম্বলে ধ্বংস করে দিয়েছেন লুদাহ সাল্লামের জাতিকে আল্লাহ সুবাহ ধ্বংস করে দিয়েছেন প্রচন্ড ঝড়ো বাতাসের মাধ্যমে সালে আলাহিসাল্লামের জাতিকে আলাসুভান ধ্বংস করে দিয়েছেন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 বরং এই সময় থেকে আমরা দেখতে পাই আলাসু মোহাম্মতাল যে নীতিকে ঠিক করলেন আলাসু মোহাম্মতাল যে সুন্না সেটা হচ্ছে ইমানদারদের হাতে তিনি অহংকারী কাফেরদেরকে লাঞ্ছিত করবেন ধ্বংস করবেন অপমানিত করবেন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 ইমানদারদেরকে লাঞ্ছিত অপমানিত করবে যার বাস্তবতা আমরা বর্তমানে গত একশো বছর ধরে এই মুসলিম উম্মার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সুতরাং বন ইসাইলের থেকে সম্পূর্ণভাবে আজাবের মাধ্যমে কোন জাতিকে ধ্বংস করে দেওয়া নয় বরং আল্লাহ মাল্লা হক এবং বাতিলের মধ্যে ফলাফল নির্ধারণকারী বিষয় হিসেবে যেটা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে ইতাল ফিসাবিল্লা চার নম্বর পয়েন্ট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 যদি আমরা কিছু সাদৃশ্য স্থাপন করি যে বনিসের কাহিনী অধ্যয়ন করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে যেমন বনীসালের মধ্যে বন মধ্যে একটা ছিল সেটা হচ্ছে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলেছিল যেমন আল্লাহ কুরআ বলেছেন কাফিরুন যে সমস্ত লোক আল্লাহ জান করেছেন সেটা দিয়ে বিচার ফসলা করে না তারাই হচ্ছে কাফের অন্যত্র আলোচনাত বলেছেন তারাই হচ্ছে জালেম তারাই হচ্ছে ফাসেক এই আয়াত বনি শেলিদের সম্পর্কে নাজিল করা হয়েছিল হুজাইফা বিামেন সাহাবি তিনি একজন তাবিকে এই আয়াত সম্পর্কে মন্তব্য করতে শুনলেন যে তাবি বলছেন এই আয়াত বনি শেলেদের সম্পর্কে নাজিল করা হয়েছে হুজাইফা এই কথা শুনে বলে উঠলেন আল্লাহু আকবর বনি সেলিদ থেকে তোমাদের বেশি কাছের তোমাদের বেশি পছন্দের জ্ঞাতি ভাই আর কেউ নেই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 এই উম্মার সদস্য হওয়ার বড় তার মধ্যে সেই একই বিষয় একই বিধান প্রযোজ্য হবে সেও একই হুকুমের আওতায় পড়বে এবং এ কারণেই আল্লাহ এই বিষয়কে আমাদের সামনে উল্লেখ করেছেন সুতরাং আপনি যদি আল্লাহর বিধানকে পরিত্যাগ করেন আল্লাহর বিধান অনুসারে আল্লাহ যা নাজিল আল্লাহ যা নাজিল করেছেন সেটা অনুসারে বিচার ফসলা না করেন আপনি বন ইসরাইল হন বা অন্য কোন উম্মার সদস্য হন না কেন আপনার বেলাতেও এটা কুফর জুলম এবং ফিস্ক হিসেবেই গণ্য করা হবে বর্তমানে মুসলিম উম্মা বিভিন্ন ভূমিতে যেই সমস্যায় ভুগছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বিধানকে আল্লাহর্যাগ করা আল্লাহর্যাগ করা বিধানের সাথে বিধান দিয়ে মানবরচিত করা যার ফলে সবকিছুতে আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা এবং ভারসাম্যহীনতা আহ পাঁচ নম্বর কারণ যে কারণে আলোচনা তা বনিসাইল জাতি বা ইহুদিদের সম্পর্কে বর্তমানে যারা ইহুদি হিসেবে পরিচিত তাদের সম্পর্কে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 খুবই ক্ষুদ্র একটি জাতি তাদের লোকসংখ্যা খুবই কম জাতি হিসাবে একশো কোটির বেশি মানুষ রয়েছে মুশ্রিকদের হিন্দুদের মধ্যে একশো কোটি সংখ্যা বেশি হিন্দুদের মধ্যে জনসংখ্যা একশো কোটিরও বেশি বৌদ্ধদের মধ্যেও একশো কোটির বেশি মানুষ বসবাস করে তারা মুশ্রিক কাফের কিন্তু আলোচনার তালা কেন হিন্দু বা বৌদ্ধদেরকে নিয়ে এত আলোচনা করলেন না তারও তো সংখ্যা ইহুদিদের থেকে অনেক অনেক বেশি সুতরাং বোঝা যাচ্ছে সংখ্যায় বেশি হওয়া इ मूल विषय नीष हम कार्यकारिता मूल कारण एटाई प्रथम दिन शुरू कर इहुदीराा बर्तमान समय पर इसलाम बिुदे प्रधान सतप्र भूमिका अवतीर्ण होते हैं तस्लम चालिय जाहूर्ते दिन बिुदे आल्ला देव जीवन व्यवस्थार बिुदे चक्रांत षड़ कर चौदश बचर आगे मदिनए मुनाफिक दे के समर्थन कर इहुदीराा मुनाफिक दे के तार लेलिए दिए आल्लाम बिुद्धे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 थाय रेखे मुआउन बनी सलिनी सम्पर् आलोचना शुरू करके शिक्षा ग्रहण करते क्या शुरू करा मुसादुल्लम सहीदीन मुहम्मद कहानी दीर्घ कह अनेक विस्तारित कहनी तब समस्त कहन मध्य कैटी आयत ह মুস আল্লাহামের কাহিনীর সার অংশ সার সংক্ষেপ যেখানে আলোচকাল বলেছেন তিলক আয়া তুলকিতা বিল মুবিন এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত আমি আপনার কাছে মোসা এবং ফিরাউনের খবর সুতরাং আলহ সুহাম বলছেন এটা হচ্ছে একটা নিউজ খবর এবং এরপর বলছেন বিল হক সত্য সংবাদ সত্য সহকারী আলহ সুহাম তাল্লাহ এই সংবাদকে আমাদের সামনে পেশ করেছেন বর্তমানে আমরা যখন বিভিন্ন উৎস থেকে সংবাদ লাভ করি তার মধ্যে মিথ্যা মিশ্রিত থাকে সত্য মিশ্রিত সংবাদ আমরা লাভ করি কিন্তু আল্লাহ সালা বলছেন তিনি যে সংবাদকে আমাদের সামনে পেশ করছেন সেটা হচ্ছে ইমানদার সম্প্রদায়ের জন্য মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ সুহামতাল্লাহ এই ঘটনাকে কে আমাদের সামনে পেশ করছেন এরপর আল্লাহ সুহামতাল্লাহ এই সুরায় মৌসু আের সময়কার شما ديك أبوان راز نويتك أبو ستشمپور كي هايليت کري چن الله سبحانه وتعالى بولتن إن فرعون على في الأرض و جعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم و يستحيي نساءهم إنه كان من المفسدين إن فرعون على في الأرض ফিরউন জমিনে উদ্ধত হয়ে উঠেছিল প্রভাবশালী হয়ে উঠেছিল আলা ফিল ইন্না ফির আউনা আলাফিল এবং জমিনের বাসিন্দাদেরকে সে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রেখেছিল। রেখেছিলাম হুম তাদের মধ্যে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল একটা দলকে সে দুর্বল করে রেখেছিল ইউজ আবনাসাহ তাদের পুত্র সন্তানদেরকে সে জবাই করত হত্যা করত এবং নারীদেরকে জীবিত ছেড়ে দিত আবাস মোহান্তা বলছেন মিনাল হুকান নিশ্চয়ই সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে একজন অনর্থ সৃষ্টিকারীদের মধ্যে একজন সুতরাং এটাই হচ্ছে সেই সময়কার রাজনৈতিক অবস্থা একমাত্র নেতৃত্ব স্থানীয় ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতার দন্দে তার সমকক্ষ কেউ ছিল না সে ছিল আনপ্যারাল পাওয়ার হেড এবং সে এতটাই প্রভাবশালী ক্ষমতা শক্তিশালী ছিল জনগণের জীবনের উপরে সে এমনভাবে প্রভাব বিস্তার করে রেখেছিল সে ভাবতে শুরু করল সেই হচ্ছে সবার রব দাবি করতে শুরু করল সে বলল আনা রব্য কোমল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব এমন কি ফেরাউন আরও বললাম আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে আমি ছাড়া তোমাদের আর কোনো ইল্হ বা উপাস্য আছে এরকম কোনো সংবাদ আমার জানা নেই সুতরাং তার এতটাই ক্ষমতা ছিল আল্লাহ তাকে এতটাই ক্ষমতা দিয়েছেন সে নিজেকে দিব্য প্রকাশ্য ইলাহ উপাস্য রব র দাবি করতে শুরু করল। এমন কি কেউ এই কথার প্রতিবাদ করার সাহস পেল না যখন সে বলল আমি তোমাদের সব থেকে বড় রব কেউ বলল না যে তুমি অবাস্তব দাবি করছো তুমি ভুল করছো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 এবং এই সমস্ত দল মধ্যে সব থেকে নিচু অবস্থায় ছিল বনি ইসরায়েল অন্যান্য গোত্রগুলোকে তাদের থেকে বেশি মর্যাদা দেওয়া হয়তো এবং বনি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করে রাখা হয়েছিলহুম তাদের মধ্যে একটা দলকে দুর্বল করে রেখেছিল এবং তাদের পুত্র সন্তানদেরকে সে হত্যা করত জবাই করত এবং নারীদেরকে সে দিবিতে ছেড়ে দিত এই বনি ইসরায়েল সম্পর্কে আমরা আলোচনা করে বলেছি বনি ইসরায়েল এরা হচ্ছে ইয়াকুব আল্লাহ সাল্লামের বংশধর ইসরায়েল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 বনি ইসরায়েলের মধ্যে এমন একজন শিশু জন্ম হবে এমন এক পুত্র পুত্র সন্তানের জন্ম হবে যে তার রাজত্বকে কেড়ে নেবে ফেরাউন যখন এই স্বপ্নের ব্যাখ্যা শুনল সে চিন্তিত না হয়ে বলল ঠিক আছে কোনো অসুবিধা নেই বনি ইসরালের মধ্যে যদি কোনো শিশু জন্ম হয় সে যদি আমার রাজত্ব কেড়ে নেয় তাহলে এটা বন্ধ করার জন্য যত পুত্র সন্তান জন্ম হবে বনি ইসরা মধ্যে তাদের সবাইকে আমি হত্যা করব জবাই করব। ফেরাউন সমস্ত ছেলে শিশুদেরকে হত্যা করা শুরু করলো এবং নারীদেরকে মহিলাদেরকে সে দাসী হিসেবে ব্যবহার করতে শুরু করলো দাসী বানিয়ে রাখলো আল্লাহ বলেছেন ইন্দা হুকান সৃষ্টিকারীদের মধ্যে একজন অনর্থ সৃষ্টিকারী এরপর এক কঠিন অবস্থায় আল্লাহ মোহাম্ম বলছেন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 আল্লাহ সুহামতাল্লাহ যেটা ইচ্ছা করেছেন সেটাই বাস্তবায়িত হয়েছে আল্লাহর ইচ্ছা ছিল তিনি ওই দুর্বল জাতির উপর অনুগ্রহ করবেন তিনি চাচ্ছেন ওই দুর্বল জাতিকে সমাজের সব থেকে নিচু শ্রেণী থেকে একেবারে সবচেয়ে তাদেরকে এই জমিনের উত্তরাধিকারী করে দেবেন আল্লাহ সুহাম বলছেন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 দ্রুত গতিতে ক্ষিপ্র গতিতে মিশরের উপর দিয়ে চলে গেল অতিক্রম করলো এবং এই যাত্রা পথে সেটা বনী সয়েল ছাড়া অন্যান্য করে দিয়ে চলে গেল এই দেখার পর ব্যাখ্যা ব্যাখ্যা জানতে এবং তাকে যে এই স্বপ্নের অর্থ হচ্ছে বনী সয়েলের মধ্যে একজন ব্যক্তি আসবে জন্মগ্রহণ করবে সে তোমার কাছ থেকে তোমার রাজত্বকে ছিড়িয়ে নেবে এবং তোমার সমস্ত সৈন্যবাহিনী লোক লস্কর পরিষদ এই সব কিছুকে ধ্বংস করে দেবে এটাই ছিল সেই স্বপ্নের ব্যাখ্যা ফেরাউন ভাবল এই ঘটনা প্রতিরোধ করা তার জন্য বড় কোন বিষয় নয় সে এটাকে প্রতিরোধ করতে পারবে সে তার সৈন্যবাহিনীকে সাময়িক শক্তিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিল সৈন্যদেরকে আদেশ দিল বনি শ্রেলের ঘরে ঘরে যতগুলো শিশু জন্ম নিবে পুত্র সন্তান জন্ম নিবে তাদের সবগুলোকে হত্যা করো এবং পরবর্তীতে ফেরাউন তার সমস্ত রাজত্বে গর্ভবতী মহিলাদেরকে খুঁজে বের করার জন্য গুপ্তচরিত ব্যবহার করা শুরু করলো প্রত্যেক শহরে গ্রামে প্রত্যেকটা মহল্লায় সেই গুপ্ত জজের মাধ্যমে মহিলাদের উপরে নজরদারি শুরু করলো যদি কোথাও কোন গর্ভবতী মহিলা পারা যদি কোথাও কোনো গর্ভবতী মহিলা থাকতো তাদেরকে নজরবন্দী করা হলো যেইমাত্র তারা কোনো সন্তান পুত্র সন্তান প্রসব করতো তাহলে পুত্র সন্তানকে সেইখানেই জবাই করে দেওয়া হতো হত্যা করে দেওয়া হতো আর যদি কোনো কন্যা সন্তান হতো তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো পরবর্তীতে তাকে দাসিতে পরিণত করা হতো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 শতভাগ নিশ্চিত করে কোনো কিছু করতে পারে না তাদের মধ্যে ত্রুটি থাকবেই নিরাপত্তা কর্মী এবং গোয়েন্দাদের কাছে সবসময় এমন কিছু তথ্য থাকে যেগুলোকে তারা মনে করে এটা তেমন বড় কোনো কিছু নয় এই সংবাদগুলোকে তারা বাদ দেয় বা এড়িয়ে যায় কিছু না কিছুকে তারা কি করে উপেক্ষা করে মুসা মায়ের গর্বধারণ ছিল আল্লাহর ইচ্ছায় এমনই একটি সংবাদ যেটাকে আল্লাহর ইচ্ছায় মুসালামের মা সেই সংবাদকে তিনি গোপন করতে পারলেন মুসা মায়ের গর্বধারণকে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 বিভিন্ন পর্বতের গায়ে বৃক্ষে এবং উঁচু চালে গৃহ নির্মাণ করার প্রসঙ্গে অর্থ হচ্ছে আলসমতাল অনুপ্রেরণা দান করলেন তাদেরকে আদেশ করলেন ঠিক তেমনি ভাবে আলোসুমতাল্লাহ মুস আর মাকে আদেশ করে বললেন আমি তাকে আদেশ করলাম যে তাকে দুধ পান করাতে থাকো এবং যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করবে তাকে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 খরস্রোতা একটি নদী সারা পৃথিবীর প্রধান নদীগুলোর মধ্যে একটা দক্ষ সাঁতারুরা যদি সেখানে সাতার কাটতে যায় তারা সেখানে সতর্কতা অবলম্বন করে কারণ সেখানে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে প্রচন্ড স্রোত কাজে একজন মায়ের প্রতি এটা খুবই কঠিন নির্দেশ। যদি না সে প্রচন্ডভাবে বিশ্বাস করে যে এটা আল্লাহরই নির্দেশ আল্লাহ উম্মে মৌসাকে মুসার মাকে তার সন্তানকে বুকের দুধ পান করানোর নির্দেশ প্রদান করলেন এবং নিক্ষেপ করি এটা তো আরো বড় বিপদ বিশেষ করে সদ্য জন্মলাভ করা একজন শিশু তাকে বাক্সবন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়া সে নিজের কোনো কাজই আসতে পারে না একটা শিশু নিজের কোনো উপকার করতে পারে না আমাদের সীমিত জ্ঞানের আলোকে তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হল কিন্তু এই বিশ্বাসে যে মা হিসেবে তিনি যতটা সন্তানের খেয়াল রাখতে পারবেন রব হিসাবে আল্লাহ তার বান্দার খেয়াল বেশি রাখতে পারবেন আবাস মোহাম্মদাল্লাহ মুসার মা মাকে বলেছেন অলাহ অল্লা তাহান ভয় করো না দুঃখ করো না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো এবং তাকে রাসুলদের একজন করব এই আয়তে আমরা লক্ষ্য দেখতে পাই শুরুতে দুইটি কাজ করতে বলা হয়েছে আদেশ করা হয়েছে দুইটি কাজের এবং এরপরে দুইটি কাজ করতে নিষেধ করা হয়েছে এবং সবশেষে দুইটি বিষয়ের সুসংবাদ প্রদান করা হয়েছে একটি আয়তে কতগুলো বিষয় আলোচনা তারা উল্লেখ করেছেন এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কোরআনের বালাগাহ বা ভাষাগত সৌন্দর্যের একটা উদাহরণ আমরা দেখতে পাই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 তাকে একটি কাঠের বাক্সে বা সিন্ধুকে ভরে নীল নদী ভাসিয়ে দিলেন নিজের চোখের সামনে তিনি দেখলেন তার বাচ্চা নদীতে ভাসতে ভাসতে তার দৃষ্টি সীমা থেকে হারিয়ে গেল। বাস্তবায়ন করলেন তিনি এই আদেশকে বাস্তবায়ন করেছিলেন আল্লাহ যেই ওয়াদা করেছেন যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির প্রতিদান পাওয়ার আশায় আল্লাহ সুম তাকে বলেছেন আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং ওয়াজিল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 আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন কিন্তু আমরা তা করছি না আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আল্লাহ রাস্তায় খরচ করি আল্লাহ আমাদের সম্পদ বাড়িয়ে দিবেন বৃদ্ধি করে দেবেন কিন্তু আমরা তা বলা ভরসা করি না আমাদেরকে বলা হয়েছে যদি আমরা আল্লাহকে ভয় করি তা কোয়া অবলম্বন করি আল্লাহ আমাদেরকে এমন স্থান থেকে রিজিক দেবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না কিন্তু আমরা সে কাজগুলো করি না মৌসা আল্লাহিসাল্লামের মা তাকে আদেশ দেওয়া মাত্র তিনি এটা বাস্তবায়ন করেছেন পালন করেছেন যদিও এটা করা তার জন্য কঠিন ছিল কারণ স্বাভাবিকভাবেই তার মধ্যে মাতৃত্ব রয়েছে তিনি একজন মা সন্তানের সন্তানের পুত্র স্বাভাবিক যে টান তার মধ্যে ছিল বিশেষ করে যখন সন্তান সদ্য জন্ম লাভ করেছে মাত্র কয়েকদিন এই অবস্থা এই আদেশ পালন করা খুবই কঠিন ছিল এরপরও মোসার ইসলামের মা আল্লাহর উপর ভরসা করে একটি নীল নদে ভাসিয়ে দিলেন এবারে আসুন দেখা যাক যখন কেউ আল্লাহর উপরে ভরসা করে তার ফলাফল কেমন হয়ে থাকে আমরা দেখব কি ঘটল যখন কেউ আল্লাহর উপরে ভরসা করে তার আদেশকে বাস্তবায়ন করলো আমরা দেখব কিভাবে আল্লাহ তার বান্দার কাছে দেওয়া পূরণ করে দেখান এ কাঠের বাক্সটা যার মধ্যে রয়েছেন মুসা আল্লাহ ইসলাম তাকে নিয়ে এই কাঠের বাক্স বা সিন্ধুক হাসতে ফাসতে নীল নদে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো নদী স্রোত যেদিকে যাচ্ছে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 নদীর এই পূর্ব পশ্চিম দুই পাশের এতগুলো বাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে ঘাট পেরিয়ে সেই কাঠের বাক্স এগিয়ে চলেছে সামনের দিকে কোথায় গিয়ে সেই কাঠের বাক্স থামলো। আল্লাহ সুবাহ তিনি এই বাক্সকে সিন্ধুককে নিয়ন্ত্রিত করছিলেন পরিচালিত করছিলেন আল্লাহ সুবাহতাল্লাহ সেই বাক্সটিকে ফেরাউনের প্রাসাদের সামনের যে ঘাট সেখানে নিয়ে এসে থামালেন মোসা আলাহিসাল্লামের মা তিনি তার সন্তানকে নীল নদে ফাঁসিয়ে দিয়েছিলেন যেন ফেরাউনের কবল থেকে তাকে বাঁচানো যায় কিন্তু সেই বাক্স এসে থামল ফেরাউনেরই বাড়ির ঘাটে আল্লাহ মোহাম্মদালা চাচ্ছেন এই শিশু যেন ফেরাউনেরই প্রাসাদে যায় যদি মোসা আলাহিসাল্লামের মা তিনি এই দৃশ্য দেখতেন তাহলে তিনি হয়তো বলতেন এটা কেমন প্রতিশ্রুতি আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার সন্তানকে রক্ষা করবেন অথচ আমার সন্তানকে বহনকারী বাক্স সিন্ধু সেটা তো ফেরাউনের ঘাটের সামনে এসে থামল কিন্তু মৌসা আলাহিসামের মা তিনি তার ইমানের উপরে অটল ছিলেন তার বিন্দু মাত্র সন্দেহ ছিল না মোসা আলাহিসের মা কিভাবে জানলেন যে এই বাক্স এসে ফেরাউনের ঘাটে থামছে মৌসা আলামের মা কিভাবে জানলেন কিভাবে তিনি এই সংবাদ লাভ করলেন যে এই বাক্স এসে ফেরাউনের বাড়ির ঘাটের সামনে থেমেছে কারণ মোসা আলাহিস্লামের মা যখন নদীতে বলে করেছিলেন তার বোন কেসা বোন কে বললেন এই বাক্সের পেছনে পেছনে যাও কোথায় যায় সেটাকে অনুসরণ করো এবং আল্লাহ মুসার মা সম্পর্কে তিনি বলছেন অস্থিরতাকে প্রকাশ করেই দিতেন আমি তা একটি দৃঢ় রাখলাম যাতে তিনি থাকেন বিশ্বাসীদের মধ্যে আদত মহাভাবে বলছেন আমি তার এই শূন্য অন্তরকে দৃঢ়তা দান করলাম যেন তিনি ইমানদারদের মধ্যে থাকেন এরপর আল্লাহ বলছেন অতঃপর ফেরাউনের পরিবার মুসাকে উঠিয়ে নিল যেন তিনি তাদের দুঃশ্মন এবং দুঃখের কারণ হয়ে যান আল্লাহ সুহামতাল্লাহ চেয়েছেন যেন মূসা আলাইসাল্লামকে ফেরাউনের লোকেরাই কুড়িয়ে নেয়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 তিনি কিনা তাদেরই দুশ্মন এবং দুঃখের কারণ হয়ে যাবেন এটা আল্লাহরই কুদরতের এক অসাধারণ দৃষ্টান্ত যখন ফেরাউনের বাড়ির ঘাটের সামনে এসে সেই বাক্সটি থামল যার মধ্যে রয়েছে এক সদ্য জন্মলাপ করা ফুটফুটের শিশু রাজকীয় প্রহরীরা দাস দাসীরা সেই বাক্সকে উঠিয়ে নিল বাক্স খুলে তারা দেখল এক সদ্য জন্মজাত শিশু প্রথম কার কাছে নিয়ে যাওয়া হলো সেই বাক্সকে আল্লাহ সহ চাননি যে প্রথমেই শুরুতেই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 তার এক এক নেক নেক আল্লা সহ পরবর্তী ঘটনা আমাদের সামনে বর্ণনা করে বলছেন এরপর ফেরাউনের স্ত্রী সে বলল লা এই শিশু আমার এবং তোমার শীতলকারী হবে লা তাকে হত্যা করোনা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যখন পরবর্তীতে ফেরাউনের সামনে সেই শিশুটিকে নিয়ে আসা হয়েছিল সাথে আসিয়া তিনিও আসলেন ফেরাউন সে শিশুটিকে হত্যা করতে চেয়েছিল যার কারণে ফেরাউনের স্ত্রী তিনি বলছেন লা লাহু তাকে হত্যা করোনা হয়তো সে আমার এবং তোমার উভয়ের জন্যই তো খুশিতলকারী হবে ফেরাউনকে মুসা আল্লাহিসাল্লামকে হত্যার চেষ্টা করা হয়েছিল ফেরাউন তার রাজত্ব হারানোর আশঙ্কায় এই শিশুটিকে হত্যা করতে চেয়েছিল কারণ সে ভেবেছিল এই শিশুটি বনী ইসরায়েলের কোন একজন হতে পারে কিন্তু আল্লাহ সুমতাল মুসা আলাহিসাল্লামের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন তাকে ফেরাউনেরই প্রাসাদে থেকে বড় হওয়ার সুযোগ করে দিলেন লালন পালনের ব্যবস্থা করে দিলেন এই ঘটনা আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে প্রমাণ করে দিচ্ছে যদি আল্লাহ তার কোনো বান্দাকে সাহায্য করতে চান আল্লাহ তা করতে সক্ষম বার্যিক পরিস্থিতির যেমনই হোক না কেন আল্লাহ যদি চান তার কোনো বান্দাকে নিরাপত্তা দিবেন সাহায্য করবেন আল্লাহ তা করতে সক্ষম কারণ আপনি জানেন না কখন কিভাবে কাদেরকে আল্লাহ তার সৈন্যবাহিনীতে পরিণত করবেন আল্লাহ সুমত ফেরাউনের প্রাসাদে ফেরাউনের স্ত্রীকে মূসা আল্লাহামের জন্য সাপোর্টার সমর্থক বানিয়ে দিলেন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 আল্লাহালা তার দিনের জন্য যখন ইচ্ছা দিয়ে কাউকে ব্যবহার করতে পারেন যদিও তারা অমুসলিম হয়ে থাকে এমনকি যদি তারা ইসলামের সাথে শত্রুতা করে তবু সেই শত্রুদের অজান্তে আল্লাহকর্মকে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন কাজেই আমাদের উচিত হচ্ছে কাফেরদেরকে খুশি না করে তাদের মন সন্তুষ্ট করার চেষ্টা না করে আল্লাহ ভরসা করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা কারণ শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুত আল্লাহ সুতা আমাদেরকে সাহায্য করতে সক্ষম আমাদেরকে বিজয় দান করতে সক্ষম যদি আমরা আমাদের করণীয় কাজগুলো করতে পারি যদি আমাদেরকে দেওয়া শর্তগুলো আমরা পূরণ করতে পারি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ করবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না কাদেরকে আল্লাহ তার সৈন্যবাহিনীর সমর্থক পরিণত করবেন ফেরাউনের প্রাসাদে মোসা আলাহিসাল্লামকে অতি উত্তম উপায়ে লালন পালনের ব্যবস্থা করে দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে একজন রানীকে হত্যা করো না আশা করা যায় সে হয়তো আমাদের উপকারে আসতে পারবে অথবা আমরা তাকে পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি আল্লাহ বলছেন প্রকৃত পরিণাম সম্পর্কে তাদের কোন ধারণাই ছিল না তাদের কোনো শিশু আমার সে তোমার জন্য চক্ষু শীতলকারী হতে পারে কিন্তু এই শিশু চাই না যে আমার জন্য সে চক্ষু হোক আমার দরকার নেই মূলত এই কথার মাধ্যমে ফেরাউন তার নিজেরই বিপক্ষে দুয়া করেছিল পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাবো প্রকৃতপক্ষেই এই শিশু মৌসা আসিয়া তার জন্য চক্ষু শীতলকারী হিসেবে ছিলেন কিন্তু ফেরাউন কখনোই এই শিশুর উপরে প্রকৃতপক্ষে তার অন্তরে ভালোবাসা জন্মায়নি মূলত রানীর অনুরোধের কারণে তাকে হত্যা না করে ছেড়ে দেওয়া হল আসিয়া সন্তানহীনা ছিলেন তার মধ্যে সন্তান লাভের তীব্র আকাঙ্ক্ষা ছিল কাজে এই শিশু সন্তানকে তার কাছে ছেড়ে দেওয়া হল আসিয়া ফেরাউনকে অনুরোধ করে বললেন একে হত্যা করো না হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি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 परवर्ती दिन सकाले मूसार मायर अंतर शून्यत भरे उठल मूसा जननर अंतर अस्थिर हो उठल अल्लाह सुहम्ला দৃঢ়তা প্রদান না করতাম তবে তো তিনি মোসা বিচ্ছেদের অস্থিরতাকে প্রকাশ করেই দিতেন আমি তাকে তার অন্তরকে দৃঢ় রাখলাম যাতে তিনি ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন আয়াতের অভিব্যক্তির দিকে যদি আমরা লক্ষ্য করি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে আলো তালা প্রথমে বলছেন মোসার মায়ের অন্তর সকাল পরবর্তী দিন সকালবেলা শূন্য হয়ে পড়ল অবশ হয়ে পড়ল খালি হয়ে গেল অস্থির হয়ে গেল কারণ সদ্য জন্মজাত সন্তান তার কাছে নেই मायर का सन्तान नहीं सन्त प्रसव हारे गोपन रख लगे कान्न का जिज्ञासबू कर दी जो एम टा करत मुहूर्त मध्य सबा जेनेदी ते भे थका शिशुटी हमारी महिला सन्तान एवं बनी श्रैल अंतर्भुक्त हवर कारण से शिशुटी হত্যা করে ফেলা হতুর্তে প্রয়োজন সব থেকে বেশি আল্লাহর ওয়াদার উপরে ভরসা করা দৃঢ় থাকা আল্লাহ বলছেন যদি আমি তার অন্তর্কে দৃঢ় করে না দিতাম শক্তি না দিতাম তাহলে তো তিনি এই অস্থিরতাকে প্রকাশ করেই দিতেন আমি তাকে দৃঢ়তা দিলাম যেন তিনি ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন সুতরাং আল্লাহ সুতল্লাহ বলছেন তার শূন্য অন্তরকে মুসার মায়ের এই অস্থির অন্তর্কে যা স্থিরতা দিল সেটা হচ্ছে ইমান শূন্য অন্তরকে যেটা পূর্ণ করে দিল সেটা হচ্ছে ইমান আল্লাহর ভরসা প্রকৃত পক্ষে শূন্য অন্তরকে অস্থির অন্তর্কে ইমান ছাড়া আর কোনো কিছু দিয়ে পূর্ণ করা দান করা, করা সম্ভব নয় আল্লাহ মুস আলসালামের নেক মাইর অন্তরকে ইমানের মাধ্যমে দৃঢ়তা দান করেছিলেন এবং এর কারণেই তিনি স্থির থাকতে সক্ষম হলেন বিষয়টিকে গোপন রাখলেন কাউকে কিছু জানালেন না শুধুমাত্র তিনি আমরা বলেছি মুসার বোন তিনি বলেছিলেন तुम मुसार पेचने पेचने जाओ अकाली उम्मीद पे वक्स के अनुसरण करो अल्लासुला मुसार बन सकते अपरिचित हुए दूर थके देखे देते लगल मुसार माँ अल्लाहर पर अल्लाहर वे भरोसा मुसार नदी फिर तरह मातृतारोसार बन के बुन पे जाओ देख्स क्या खबर दूर थे मोसार बन सकते अगचरे बुसरण करते लगे बक्स टी नदी स्रोते भेसे जासार बन दूर तीरथ बक्स के अनुसरण कर এক সময় দেখা গেল সেই বাক্স ফেরাউনের ঘাটে গিয়েছে কি হলার বোনের ভিতরে কি ঘটনা ঘটছে তা তিনি জানেন না শিশুটি কি হত্যা করা হল নাকি সে এখনো জীবিত আছে এর মধ্যেই অল্প সময় পর মুসার শুনতে পেলেন ঘোষণা দেওয়া হচ্ছে এক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 মোসা আল্লাহিস্লামের উপর আল্লাহ হারাম করে দিয়েছিলেন যে তুমি তোমার মা ছাড়া আর কারো কাছ থেকে দুধ পান করবে না শিশু শিশু কোনো খাবার যখন সদ্যজাতই দুধ পান না করে একটা অবস্থা অনেক মহিলাদেরকে নিয়ে আসা হল দুধ মধ্যে নিয়ে আসা হলো কিন্তু মোসা আলাহিস্লাম কারোর কাছ থেকেই দুধ পান করলেন না এটা আলোচনা তালার এক বিশেষ পরিকল্পনা মোসা আলাহিসাল্লাম রানীর কোলে ছিলেন কিন্তু কারো কাছ থেকেই তিনি দুধ পান করছেন না যখন এই ঘোষণা মোসার বোন শুনতে পেলেন তখন তিনি বললেন আমি আপনাদেরকে কেমন একজনের খোঁজ দিতে পারি এমন এক পরিবারের সন্ধান দিতে পারি যিনি এই শিশুকে দুধ পান করাতে পারবেন মুসার্লামের বোন তিনিও বুদ্ধিমতী ছিলেন তিনি বললেন না যে এটা হচ্ছে তারই ভাই বরং তিনি এমনভাবে বললেন যাতে এই গোপনীয় বিষয়টা প্রকাশিত হয়ে না পড়ে মোসার্লামের বোন তিনি খুব ভালো করেই জানেন এই শিশু অন্য কারো কাছ থেকেও দুধ পান না করলে प्रकृत जिन माँ का अवश्य कर पूर्व थे समस्त महिला मोसा के বিরত করে রেখেছিলাম মুসার বোন বললেন আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলবো কি যারা তোমাদের জন্য এই শিশুকে লালন পালন করবে এবং তারা হবে এই এই শিশুর কাহিনী সিন্ধুকে ভরে নদীতে ফাঁসিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ মোহাম্মদ তাহলে একটা বড় সমস্যাকে সমাধান করে দিলেন সেই সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল মুসা আল্লাহিস্লামের মা তার গর্ভধারণের বিষয়টিকে তিনি গোপন করে রেখেছিলেন কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই বিষয়টি গোপন রাখা স্বাভাবিক খুবই কঠিন হয়ে গেল যে কোনো জানতে পারত এবং আমরা গুপ্তচর লাগিয়ে দিয়ে রেখেছিল সৈন্যবাহিনী লোক লস্করদেরকে জানিয়ে দিত যে এই বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম লাভ করেছে যার ব্যাপারে তোমরা কোন সংবাদ লাভ করি কাজেই তখন তারা এসে সেই সন্তানকে সেখানেই হত্যা করে দিত কিন্তু আল্লাহ যখন এই মধ্যবর্তী ঘটনাটিকে সংঘটিত করে দিলেন তখন জিজ্ঞাসাবাদ করল না এই তুমি কোথায় পেলে কারণ তাকে প্রকৃত মা হিসেবে কেউ না। সবাই মহিলা হচ্ছে অথচ তিনি হচ্ছেন মূসা আলু ইসলামের প্রকৃত মা আমরা দেখতে পাচ্ছি মূসা আলু ইসলামের মা যদি আল্লাহর দেওয়া আদেশের উপরে আল্লাহর দেওয়া ওয়াদার উপরে ভরসা না করে আরো অল্প কিছু সময় সন্তানকে নিজের কাছে রেখে দিতেন কিছু संदेह करतम्ब करत कत कतना के गोपन रखते हैं गर्भर भेतर के प्रसव करोपन क्यों ये घटना घटान मध्यम समस्त विषय महत सुंदर भाव समाधान दिलेन समस्त प्रश्न उत्तर चले आसलो क्यों जानते चाहे ना शिशु तुम्हारे कि भाव आसल कारण सबाई जेटा जानल অজ্ঞাত পরিচয়ের এক শিশু নদীতে ভাসছিল ফের তাকে পালকপুত্র হিসেবে গ্রহণ করেছে আর এই মহিলা হচ্ছে তার দুধমা মা অথচ তিনি হচ্ছেন মৌসা আল্লাহিস্লামের প্রকৃত মা যখন মৌসা আলাহিসাল্লামকে তার মায়ের কাছে নিয়ে আসা হল মৌসা আলাহিসাল্লামের মা সন্তানকে ফিরে পেয়ে শান্ত হলেন এবং তাকে দুধ পান করালেন ফেরাউন্দের স্ত্রী রানী আসিয়া মৌসার মাকে বললেন তুমি আমাদের প্রাসাদে আসবে এসে এই শিশুকে দুধপান করাবে মোসা আল্লাহ ইসলামের মা তিনি সন্তানকে ফিরে পেয়ে সন্তুষ্ট হয়েছেন শান্ত হয়েছেন এবং তিনি আরো বুঝতে পারলেন যে এই শিশু মুসা সে অন্য কোনো মহিলার কাছ থেকে ঈদ উৎপান করবে না সুহান আল্লাহ এখন আমরা দেখব কিভাবে আল্লাহ তার বান্দাদের পরিস্থিতিকে পরিবর্তন করে দেন যখন বান্দা আল্লাহর দেওয়া ওয়াদা পূরণের জন্য যে কাজ করতে আল্লাহ সুমান তাল্লাহ আদেশ করেন সেটা করে থাকে এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি মোসা এবং মোসা ইসলামের মা সমস্ত তারা খুবই দুর্বল একটা অবস্থায় আছে তাদের নিরাপত্তা নেই সেই পরিস্থিতিকে জারি রেখে আলাস মহামতো আল্লাহ মুসা মাঝে নিয়ে গেলেন মোসা আলাহ মা যখন বুঝতে পারলেন এই শিশু অন্য কারো কাছ থেকে দুধ পান করবে না মোসা আল্লাহ মা তিনি নিজে ফেরাউনের স্ত্রীকে শর্ত দিচ্ছেন তিনি ফেরাউনের স্ত্রী রানীকে শর্ত দিয়ে বললেন আমার স্বামী আছে সন্তান আছে সংসার আছে কাদের প্রাসাদে এসে এই সন্তানকে দুধপান করানো সম্ভব নয় পক্ষে সম্ভব নয় বরং এই শিশুকে আমার কাছে পাঠিয়ে দিতে হবে জীবনের সংশয়ের কারণে মুসার আলাহিসাল্লামকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল মুসার মা আল্লাহর নির্দেশ মান্য করে তার ইমানের দৃঢ়তার পরিচয় দিয়েছেন সুতরাং এখন পরীক্ষা শেষ পুরস্কার বিনিময়ে ফেরাও তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে পারিশ্রমিক দিচ্ছে ভাতা দিচ্ছে আল্লাহর সত্যি যারা তাকে অবলম্বন করবে আল্লাহর ভরসা করবে আল্লাহ তাদের জন্য নিষ্কৃতির না জাতের পথ তৈরি করে দিলেন যদি মুসার মা আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস করতেন বিলম্ব করতেন তার শিশু সন্তানকে নিজের কাছে রেখে দিতেন যে কোনো মুহূর্তে গুপ্ত চরিত্রের মাধ্যমে এই সন্তান ফাঁস হয়ে যেত সন্তানকে হত্যা করা হতো হতে পারত ক্রোধের কারণে সন্তানের মাকেও হত্যা করে ফেলত এতদিন দীর্ঘ নয় মাস কিভাবে সে গোপন রাখল কিন্তু আল্লাহ সুবাহতাল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস করার কারণে যখন নদী ফেরাকে ভাসিয়ে দেওয়া হল আল্লাহ সুবাহ ফেরাউনের ওই বাহিনী দিয়েই মুসাইসাল্লামকে নিরাপত্তা দিলেন এমনকি মোসা ইসলামের কারণে পুরো পরিবারের জন্য আয় রোজগারের রিজিকের একটা ব্যবস্থা করে দিলেন ফেরাউন তার কোষাগার থেকে ওই পরিবারকে ভাতা দিচ্ছে কারণ এই মহিলা রাজকীয় পালক পুত্র জাতি সেই পরিবারকে সম্মান জানাচ্ছে কারণ তারা ফেরাউনের পালক পুত্রকে দেখাশোনা করার দায়িত্ব পেয়েছে তাকুয়ার ফলাফল এটাই হচ্ছে তাকুয়ার ফলাফল যে কে অল্লাহকে ভয় করবে আল্লাহ সুমতাল্লা তার জন্য নাজাতের রাস্তা করে দিলেন তিনি তাদেরকে এমন স্থান থেকে রিজিক দেবেন যেটা সে কখনো চিন্তা করতে পারেননি আল্লাহি হকানে আল্লাহর ওয়াদা সত্য ওয়াদ আল্লাহি হক কিন্তু আল্লাহ সুমতলা বলছেন অধিকাংশ মানুষই এই বিষয়টা সম্পর্কে জানে না আল্লাহ সুমদাল বলছেন আমি তাকে তার কাছে ফিরে দিলাম যেন তার চক্ষু জুড়িয়ে যায় যেন সে দুঃখ না করে আল্লাহামতাল্লাহ যা বুঝাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহতলা চাইলেন যেন মুসার মা আনন্দিত হন প্রশান্ত হন যেন তাকে দুঃখ করতে না হয় নেক আমল এবং ডাকুয়ার কারণে আল্লাহতলা চাইলেন না এই নেক মহিলা যেন কোনো দুঃখে না পড়েন এবং সাথে সাথে আল্লাহতলা আরো বলছেন এই ঘটনার মাধ্যমে যেন তিনি জেনে রাখেন যে আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য আল্লাহর ওয়াদা ধ্রুব ও সত্য এবং একই সাথে আল্লাহতলা বলছেন অধিকাংশ মানুষ এটা জানে না যে আল্লাহর ওয়াদা সত্য এই ঘটনাকে কোরআনে পেশ করে এটা হচ্ছে দুর্বল অবস্থার চরম পর্যায়ের একটা উদাহরণ ফেরাউনের রাজ্যে বনি ইসরায়েল ছিল সব থেকে দুর্বল এবং ফেরাউন ছিল সেই সময়ে সব থেকে বেশি পরাক্রমশালী সেই রকম একটা কঠিন অবস্থায় মুহসা আল্লাহিস্লাম নিজেও একজন দুর্বল অসহায় সদ্যজাত শিশু মোসা ইসলামের মা তিনিও এক দুর্বল সদ্য প্রসূতি এক নারী কিন্তু এতগুলো দুর্বল অবস্থা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর আদেশকে পালন করার কারণে আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস করার কারণে আল্লাহ সুহামতাল্লাহ মুসার মাকে দৃঢ়তা দান করেছিলেন তাকে শক্তি দান করেছেন সমস্ত দিক থেকে আল্লাহ সুহাম তাল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিলেন বর্তমানে আমরা যদি আমাদের উম্মার দিকে তাকাই পর্যালোচনা করি আমরা দেখতে পাবো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 আল্লাহ আদেশকে পরিত্যাগ করে আল্লাহ যে কাজ করতে বলেছেন সেটাকে ছেড়ে দিয়ে কখনোই দুর্বল অবস্থায় শক্তিশালী হওয়া সম্ভব নয় বর্তমানে সালাত আদায়ের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হচ্ছে শুধুমাত্র দায়ী রাখার কারণে হিজাবের কারণে মানুষের উপর মুসলিমদের উপরে নেমে আসছে নানা রকম নির্যাতন এমনকি আমাদের এই ঢাকা শহরেও আমরা দেখতে পাচ্ছি রমাজানে তারাবির সালাদকে নির্ধারিত সময়ের আগেই কেন শেষ করা হল না এই কারণে পার্শ্ববর্তী মন্দির থেকে হিন্দুরা এসে মসজিদে এর থেকে দুর্বল কি হতে পারে। এই রকম দুর্বল অবস্থায় যদি আমরা আল্লাহর অবস্থার এইরকম রাখি আল্লাহর আদেশকে বাস্তবায়নের মাধ্যমে দিনকে ছেড়ে দেওয়ার মাধ্যমে নয় বরং দিনকে ধরে রাখার মাধ্যমে তাহলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন এমন সব দিক থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিবেন যেটা আমরা কখনো কল্পনাও করতে পারব না মুসারমা যাদের কারণে আতঙ্কিত ছিলেন সেই রাজকীয় নিরাপত্তা বাহিনী এসে মূসা এবং তার মাকে নিরাপত্তা দিচ্ছে মা কখনোই মহা পরিকল্পনা আগে থেকে কারো পক্ষে জানা সম্ভব নয় না পারবে সেই পরিকল্পনার রহস্য কে উদ্ঘাটন করতে এবং কিভাবে সেই পরিকল্পনা অগ্রসর হবে বাস্তবায়ন হবে এটাও কারো পক্ষে জানা সম্ভব নয় শিশু মূসাকে ফেরাউনের প্রাসাদে অতি উত্তম উপায়ে লালন পালনের ব্যবস্থা হয়ে গেল ফেরাউনের পালকপুত্র হয়ে গেলেন মোসা আলহ